dpees answer ajhi lapees answer abul <laughs> <laughs> babul kunai re killai teri kotor সারে দেরি দেয় ইরানো আজই তান রে আয় দেয় ইরানো আজই তান রে আো দার কানি দ হালাই তো যজা মেলা তো গো বো দার কানি দে হালাই তো তো গো বেগান মা জগা হইতানোর রে আয়ো সারে আয় দেরিয়ে এইগ্ন আজই তানার রে আ রে আয় দিয়ে এইদান আজই তানোর রে আয়োরে আয় ব্যাঙ্কে বলে খোৎ খারা আলশামি বেশি বলে আঙ্গো রোগা ব্যাঙ্কে কয়াঙ্গো বলে খাইছো খারা আলশামি বেশি বলে আঙ্গোর তো গোঙ্গো মানুষ রে সা রে আয় দেলে ইদিন আজই তান রে আয়োস অসা সার হায় দের ইন্সাই সয়ো সয়ো সারে আয় ধরি না ঈদ লো আজাই বাবুল কু নাই রে কি বাবুল কুড়াই রে কি রেকর্ড রস রে বেগুনের বোলাইল সারে আয়ো বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার আবুয়ুব আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবালা সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান উমায়ের এবং আবু বকর प्रजोजन बीपीएस प्रिक्रेडिट मद्रासा चाँदपुर रेलगेट लक्षला सौजुने रिदुम प्लस डट कम ऊनपंच पुराना पल्टन ढाका डाउनलोड करार्जन क्लिक कर डब्ल्यू डब्ल्यू डट आलमदीना डट